জি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি বনের এই প্রশ্নটি গর্ভাবস্থায় তো সলাদ আদায় করতেই হবে সলাদ মাপ নেয় তবে যদি তিনি দাঁড়াতে কষ্ট হয় তো তখন তার জন্য রোগসাত রয়েছে ওজরের কারণে তিনি বসে বসে চলা তাদের করতে পারবেন কোন অসুবিধা নেই আর স্বাভাবিক ভাবে যদি তিনি দাঁড়িয়ে চলা তালাই করতে পারেন তাহলে তিনি বসে আদায় করতে পারবেন না দাঁড়ায় দাঁড়িয়ে আদায় করবেন আর যেটা বলছেন ফজর ছলাত কাজা হবে কেন তিনি নিয়মিত আদায় করবেন যদি ওজোরের কারণে কোনো কারণে উঠতে না পারেন বা তার শারীরিক অসুস্থতা থাকে সমস্যা থাকে তাহলে দুই একদিন এরকম সমস্যা হলে সেটা আল্লাহ সব মাফ করে দিবেন কিন্তু নিয়মিত এটা করা যাবে না জি জি এটা হলো তিনি যার অধীনে চাকরি করেন যে কর্তৃপক্ষের অধীনে করেন কর্তৃপক্ষ যদি তাকে তার যাতায়াতের জন্য খরচের জন্য একশো টাকা দিছে এই বৃত্তিতে দিছে যে একশো টাকা দেওয়া হলো আপনার উদ্দেশ্য হলো আপনি কাজটা করবেন সেটা আপনি পাঁচ টাকা দিয়ে করেন দশ টাকা দিয়ে করেন বিশ টাকা দিয়ে যেভাবে করেন কিন্তু মালিক বা কোম্পানি বা কর্তৃপক্ষ আপনাকে আপনি করতে করতে পারেন পারেন দিচ্ছে তাহলে এটা মানে মালিকের উদ্দেশ্য হইলে আপনি এখান থেকে গুলিস্তান যায় কাজটা করবেন এখন আপনি গুলিস্তান সিএনজি দিয়ে যাইতে পারেন উবারেও যাইতে পারেন বাসেও যাইতে পারেন আপনি জানান এখন আপনার টাকাটা দিচ্ছে বেশি আপনি বাসে গেলেন তাহলে কম টাকা লাগালেন কোনো অসুবিধা নেই এটা যায় কিন্তু কর্তৃপক্ষ বা মালিক বা কোম্পানি যদি বলে আপনার আসা যাওয়ার যে খরচটা শুধু সেই খরচটা সে বহন করবে সেটা দিবে তাহলে আপনি যে এটা খরচ হবে এনে গেছেন বাসে এখানে উবারের খরচ দেখানো যাবে না তখন এটা যায় যাবে না এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুই ধরনের নিয়ম চালু আছে কোন কোন প্রতিষ্ঠানের নিয়ম হইল টিএডিএিক্স করা আছে আপনাকে এই ডিস্ট্রিটে যাবেন পাঁচ হাজার টাকা দেওয়া হবে আপনি ইচ্ছা করলে এক টাকা খরচ করিয়ে আসতে পারবেন ইচ্ছা করলে সাত টাকা খরচ করিয়ে আসতে পারবেন বেশি খরচ হলেও আপনাকে আর দিবেন আর কম খরচ হলেও দিবে না এটা চাইস। আর কোন কোনো প্রতিষ্ঠানে আছে আপনার যেটা খরচ হবে সেখানে আপনি বেশি দেখানো যাবে না যেটা অরিজিনাল খরচ হয়েছে সেটাই এর বেশি হলে দেখা যাবে না আর কখনো না আসে। কারো বাদ শোনাও যাবে না এখন যাদের করে ফেলেছি তাদেরকে যদি পাওয়া যায় দুই একজনকে তাদের থেকে বলে মাপ চেয়ে নিতে হবে যে আমি আপনার কি করে ফেলেছিলাম আমাকে আপনি দেন আর যাদেরকে পাওয়া যাবে না তাদের জন্য আল্লাহর কাছে আল্লাহ আপনি তাদেরকে দেন যাদের আমি গিবত করেছি তা তাদের থেকে মাপ নেওয়ার মতো কোনো সুযোগ নেই আমি তাদেরকে পাইতেছি না তাদেরকে চিনি নে আমি তাদের জন্য করব। আমি যদি তাদের জন্য এস্তেক পার করতে পারি তা আল্লাহ সোমান তাদের থেকে আমাকে মাপ নেওয়ার ব্যবস্থা করে দিবেন সোহার আল্লাহ আর যদি অর্থনৈতিক ভাবে আমি স্বাবলম্বী হই তাহলে কিছু টাকা পয়সা ওই বাত করছে কি বাতের গুণা মাফ করে দিতে পারেন আর আসনে জামাতকে সোয়াটায়